তার অমেধ থেকে একত্ববাদের অর্থাৎ তৌহিদের রক্ষণাবেক্ষণ হদাইফা রদু আল্লাহ তালাহ আনহু থেকে বর্ণিত তিনি নবী করিম সল্ল্লাহ আলি ওসলম হতে বর্ণনা করেছেন নবী করিম সাল্ল আলহিহস্লাম বলেছেন হে মুসলিম সমাজ তোমরা কোনো সময় এই কথা বলবে না যে আল্লাহ এবং অমোক ব্যক্তি যা ইচ্ছা করেছে কিন্তু এই কথা বলতে পারবে যে আল্লাহ অতপর অমুক ব্যক্তি যা ইচ্ছা করেছে সুনান আবু দাউদ হাদিস নম্বর চার হাজার নশ আশি আলামা নাসীন আল আলবানী এই হাদিসটিকে বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবীর পরিচয় হদেফা ইবনুল ইয়মান বিন হুসাইল আল আবসি রদাহ एक सम्भ्रांत और सहसी सहबी छजयर युद्धे अंश ग्रहण करें अल्लाह रसूल सल अलीसल्लम गोपन कथार्षणकारी छणे सहिब सिर रसुल्लाह बला है हदीस ग्रंथे ২৫৫টি হাদিস বর্ণিত হয়েছে খন্দকের যুদ্ধে এবং খন্দকের যুদ্ধের পর যে সমস্ত যুদ্ধ সংঘটিত হয়েছে সেসব যুদ্ধে তিনি অংশ গ্রহণ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে তার বিরাট মর্যাদা ও উচ্চ স্থান ছিল তিনি এরকে সন ছত্রিশ হিজড়িতে মৃত্যুবরণ করেন এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক সকল প্রকার শির্ক ও তার অমেধ সমস্ত বস্তু থেকে বিশুদ্ধ একত্ববাদের মতবাদটির রক্ষণাবেক্ষণ করার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে দুই এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে নিশ্চয় আল্লাহ এক ও অদ্বিতীয় এবং তিনিই হলেন সৃষ্টি জগতের মঙ্গলদায়ক স্থল। তার অস্তিত্ব সত্তা নাম গুণাবলী কর্ম এবং আদেশ প্রদানে কোনো অংশীদার নেই তিন सर्वशक्तिमान आल्लर एकत्यवे विपरीत शब्द व्यवहार कराते हादीटी सतर्क कर